শয়তান অভিশপ্ত অবস্থায় থেকে বহিষ্কৃত হয়ে গেছে এবং কোনদিন সে আর পুনরায় জাননাতে প্রবেশ করতে পারবে না কিন্তু আদম জন্য পুনরায় জানাতে প্রবেশ করার সুযোগ রয়ে গেছে। আদম ছিলেন। শয়তান যেভাবে তাকে ইতিপূর্বে বিভ্রান্ত করেছিল পথভ্রষ্ট করেছিল তিনি আশঙ্কা করছিলেন তার সন্তানদেরকেও না শতান আবার সেভাবে পথভ্রষ্ট করে ফেলে এবং এ কারণেই আল্লাহ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 নম কবু মিন্তক যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হল অন্যজনের কবুল হল না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 কাবিল হাবিলকে হত্যা করেছিল বাহ্যিকভাবে যদি আমরা ফলাফল বিচার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কাবিল হাবিল বিজি হয়েছে বিশ্লেষণ করি আমরা দেখতে কাবিল বিজয়ী হয়েছে হাবিল নিহত হয়েছে কিন্তু বাস্তবে প্রকৃত অর্থে কাবিল হয়েছে পরাজিত এবং আলোচকাল বলেছেন ফ আসবাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল হাবিল বলেছিল যদি আমাকে হত্যা করতে আমার দিকে হস্তপ্রসারিত করো হাত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 দাউদ আল্লাহাম বনী সাইলিদের একজন নবী ছিলেন তিনি যদি শেষ জামানার একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমাদের অবস্থান কোথায় আমরা কতটা আদম আলাপেন সে কতদিন ষাট বছর আদম আলা সাল্লাম তার সন্তান হিসেবে দাউদ আলাহিস্লামকে ভালোবেসে ছিলেন এবং যখন তিনি জানতে পারলেন তার সন্তান দাউদ ষাট বছর হায়াত লাভ করবেন তিনি আলাহ সুবান কাছে সুপারিশ করলেন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 সুতরাং আদম আলাহিসাম যখন অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি মূলত ঘটনাটি ভুলে গিয়েছিলেন যে তিনি তার জীবন থেকে চল্লিশ বছর আয়ু দাউদ আল্লাহামকে প্রদান করেছেন তিনি কখনো এই মিথ্যা কথা বলেননি এই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে কারণ আদম আলাহিস্লাম তিনি হচ্ছেন আল্লাহর একজন নবী আল্লাহ সুহামতাল্লা আমিয়াদের মধ্যে তিনি একজন ব্যক্তি এবং আল্লাহ সুমত তার নবীদেরকে পাপ কাজে লিপ্ত হওয়ার ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন সুতরাং তারা গুনাহের কাজে লিপ্ত হন না আদম আলাহিসাম মূলত এই ঘটনাটিকে ভুলে গিয়েছিলেন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 আল্লু সুমতাল আসমান থেকে মালাইকা ফেরেস্তাদের প্রেরণ করলেন এবং তারা আদমল প্রদান করালেন এবং তাকে গোসল করালেন তাতে সমাহিত করলেন এবং তার জন্য কবর খনন করালেন সুতরাং এটাই হচ্ছে আমাদের পিতা আমাদের সবার পিতা সঈদিনা আদম সালামের ঘটনা তার কাহিনী তার কাহিনী আমরা এখানেই শেষ করছি